আসসালামু আলাইকুম বাদু সুপ্রিয় দর্শক শ্রোতা যারা বসে আছেন তাদের জন্য আজকে যে ঘটনাটি আমরা উপহার দেব সেটা হচ্ছে আল্লাহ সুবাহ তওবা ইস্তফার করলে কতটা খুশি হন কতটা খুশি হন আল্লাহ আজকে এ হাদিসের ভিতর দিয়ে আমরা সেটা উপলব্ধি করতে পারবো আসুন আমরা বিজ্ঞ আলোচক মন্ডলীর কাছ থেকেই সে বিষয়ে জানতে চেষ্টা করবো ইনশাআল্লাহ তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আজকে আমাদের আমন্ত্রণে যারা এই আলোচনায় অংশগ্রহণ করেছেন তনমধ্যে রয়েছেন শেখ মুজফরবিন মহসেন সালাম আলাইকুমুল্লাহ আছেন ডক্টর জাকারিয়া রয়েছেন প্রফেসর ডক্টর হাফেজ এবিএম এম হেজবুল্লাহ আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহী সমন্বিত দর্শক শ্রোতা মানুষ পাপ করে পাপ করবেই এ পৃথিবীতে পাপ থেকে কেউ খালি না কিন্তু আল্লাহ সুন্নাহ সুযোগ দিয়েছেন তাওবার এস্তেফার করে তার কাছে ফিরে আসলে আল্লাহ কি পরিমাণ খুশি হন এবং কিভাবে সেই বান্দার প্রতিদান দেন আসুন আমরা আমাদের আলোচক বৃন্দের মুখ থেকেই শুনি এবং আসলে আমরা একটা ঘটনা দেখতে পাই যে ঘটনাটি হাদিস গ্রন্থগুলোর মধ্যে বিভিন্ন ভাবে এসেছে কোথাও সংক্ষিপ্ত আকারে এসেছে কোথাও একটু বিস্তারিত এসেছে ঘটনা খুব বড় না যেমন আমরা দেখতে পাই মুসলিমের মধ্যে ছয় এবং মুসলিমের নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে এবং বর্ণনাকারী হচ্ছেন আবু হরার তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এরশাদ করেছেন এখানে একটা হাদিসে কুৎসি চলে আসতেছে তারপরে আমি বাকি অংশটা অন্য হাদিস থেকে নিয়ে আসব তো রসুল আল্লাহ সাহুয়ালামসাদ করেন কাল আল্লাহ আজল আল্লাহ আজল এরসাদ করেন আনা আব্দিবি ও আনাসুইয় বান্দা আমাকে যেভাবে স্মরণ করে যেভাবে আমাকে মনে করে আমি তার সাথে সেরকমই আচরণ করে থাকি আর যেখানে এসে আমাকে স্মরণ করবে আমি সেখানে তার সাথে আছি এই এতটুকু বলার পর রসুল্লাহ মনে রেখো আল্লাহ রাবুল আলমিন অত্যন্ত সন্তুষ্ট হন খুশি হন ওই বান্দা সম্পর্কে যেই বান্দা তার হারিয়ে যাওয়া সম্পদ ফিরে যাওয়ার পর যতটুকু খুশি হন তার চাইতে বেশি খুশি হন আল্লাহ কখন যখন কোনো বান্দা তার কাছে এরপরে ওই হাদিসে কুত্তির আরেকটু অংশ আছে আমি সেটা ছেড়ে যাচ্ছি এর বিস্তারিত যেটা আছে সেটা মুসলিম শরীফের মধ্যে অন্য এক হাদিসের মধ্যে আসছে সেটা হচ্ছে দুই নম্বর হাদিসের মধ্যে সেখানে উল্লাহ সাহু আলীসল্লাম এরশাদ করে যে বান্দার তাই হঠাৎ হারিয়ে গেছে স্বাভাবিক ভাবেই কেউ যদি আমরা কোথাও গিয়ে আমাদের ব্যাগেজ আমরা হারিয়ে ফেলি সফর তখন আমাদের কি অবস্থাটা হয় কিছু আছে কিন্তু এই বাহনের উপর ওই লোকটার খাবারও ছিল ঘুম থেকে উঠে আচান যে তার বাহনটা তারই সামনে দাঁড়িয়ে আছে সবকিছু তখন সে কি করলো তাড়াতাড়ি উঠলো তাড়াতাড়ি উঠে লাগাম ধরে টাইম রায়ামধুর টেনে এত আনন্দিত হলো এত আনন্দিত হলো সে আল্লাহ আপনি সে হারিয়ে ফেলে সে খুশিতে এটা বলছে মধ্যে এইভাবে এসছে সুপ্রিয় দর্শক এ হলো সুল্লা সাল্লামের থেকে প্রাপ্ত এই হাদিসের মূল কাহিনী এবার এখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি ঘটনাটা যে মানুষ আনন্দের আতিশয্যে বা আনন্দে যখন আত্মহারা হয়ে যায় তখন অনেক সময় বলতে গেলে কথাবার্তা একটু উলট হয়ে যায় এখানেও ব্যক্তিটা আনন্দ মুহূর্তে আল্লাহর গুজার করতে গিয়ে কথাটা বলতেছিল কিন্তু বিষয়টি উল্টে গেছে আসেন আমরা আমাদের আলোচক মুজফারের কাছে শিক্ষা আমরা এখান থেকে নিতে পারি যে আল্লাহ রাবুল্লাহ আলম বান্দার প্রতি ক্ষমা করার জন্য কতটুকু প্রস্তুত দ্বিতীয় বিষয় হলো যে তিনি এতই খুশি হন বান্দার প্রতি তিনি এতই খুশি হন যদি তৌবা করে ফিরে যায় তার কাছে পাপ যতই করুক না কেন শুধু তৌবা করলেই আল্লাহ রাবুল আলম এত খুশি হন এখানে একটা ব্যক্তির সাথে একটা পাপের একটা সম্পর্ক জড়িত এক ব্যক্তি যতই পাপ করুক না কেন ও তো পাপই নিঃসন্দেহ পাপই কিন্তু পাপ থেকে তৌবা করার পরে এই ব্যক্তিকে আর ঘৃণা করার সুযোগ নেই কারণ এটা প্রমাণিত হয় আল্লাহ রব আল এই ব্যক্তির উপরে কত খুশি হয়েছে সবার খুশি এক জায়গা করলে হবে না সুতরাং ওই ব্যক্তি যদি বলতে পারে আল্লাহমা আনু আনতা আমি তোমার রব আর আপনি আমার এই কথাটা মানে বললে এখানে একটা দিন দর্শকদের বলতে হয় সেটা হলো আল্লাহ শুধু খুশি হলেন না কিছু করলেন চলুন একটা আয়াত পেশ করা যায় এখানে সত্তর নম্বর আয়াত আল্লাহ বলেছেন মান্তাবা আমিলা আমালে যে ব্যক্তি তবা করবে ইমান আনবে এবং আমলে সলে করবে মহান রব্বুল আলমিন তার যত পাপ রয়েছে সমস্ত পাপকে নেকিতে পরিণত করে দিচ্ছে আল্লাহ শুধু খুশি হবেন না তবে এখানে একটা শর্ত আমরা গুনা থেকে তবা করেছে ধন্যবাদ হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে এখানে আল্লাহ তালেফাতে বর্ণনা আসছে আল্লাহ খুশি হন আমাদের বেশ কিছু যারা মোতাকাল যাদেরকে বলা হয় যারা তথাকিত কালাম খুশি যে একটা সিফাত গুণ এটা স্বীকার করতে চায় না বিরাট গুণ এবং আল্লাহকে খুশি করতে পারাটা এটা সবচেয়ে বড় নিয়ামত একটা বন্দার জন্য যে আল্লাহকে আমি খুশি করতে পেরেছি হ্যাঁ আল্লাহ খুশি হন সন্তুষ্ট হন এটা আমাদের বিরাট নিয়ামত যত বেশি তওবা করবে হাদিসে আসছে কারণে। যে শতান চ্যালেঞ্জ যত বেশি তবা করবে সে তত বেশি হয়ে পড়ে তত বেশি দুর্বল হয়ে পড়ে আমি এরকম এই যে ক্ষমা পাওয়ার যে সুযোগটা হাদিস থেকে আমরা স্পষ্ট পাচ্ছি আল্লাহ তালা অবশ্যই খুশি হন আরেকটা জিনিস এখানে আকিদের একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আক্ত আমিন সিদ্ধে তেল সে ভুল করেছে শ্রীর বিশাল ভুলটা ধরতে পায় না ধরা হয় না সে মারাত্মক ভুল করেছে আমি তোমার রব বলে বলছে তারপর এটা ধরা হবে না এই বুঝতেই রব্বানা সেজন্য আল্লাহটা আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস বালা রসুল্লাহ অত্যন্ত অলংকারিক একটি ব্যাখ্যা হচ্ছে এখানে রসুল তুলনা দিয়েছেন যে মরুভূমিতে ফালাত যেখানে আর কিছু নাই সেখানে কেউ সহযোগিতা করি মানে সে হারিয়ে গেছে যে মানুষ গুনা করে আল্লাহ থেকে দূরে সরে গেছে মানে যেন সে আর কিছুই পাবে না সে না পানি পাচ্ছে না খাবার পাচ্ছে আল্লাহ হয়ে গেছে আল্লাহ বা আবার সে সবকিছু ফিরে পাবে অর্থাৎ যেমনই ভাবে দুনিয়াতে একটা মানুষ নিরাশ হওয়ার শেষ মাথায় চলে গেল মানে মরুভূমিতে কিছু পাওয়ার আশা নাই তার এখানে না বাহন আছে না খাবার আছে না পানীয় আছে যে ব্যক্তি মরুভূমিতে থাকে সে বুঝতে পারে কি কঠিন অবস্থা সুতরাং যেই ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসবে আবার সে সবকিছু ফিরে পাবে এই যে বালা অলঙ্কারী যে বর্ণনা সরে গেছিলাম কিন্তু আমি আবার ফিরে আসছি আল্লাহ তালা আমাকে টেনে নিয়েছেন এখানে আর একটা বিষয় বলা যেতে পারে যে মানুষ দীর্ঘ পরিশ্রমের পরে যখন কিছু পায় তখন ভক্তিটা সুক্রিয়া আদায় করার জন্য ফিরের দরগা যায় যায় ব্যক্তির কাছে আগে প্রথম যার মাধ্যমা পেয়েছে তার কাছে গিয়ে হাত দিয়ে বলল না তোমাকে আমি ফিরে পেয়েছি বাহন কে ধন্যবাদটা দিল না দিলো আল্লাহ আল্লাহ রবীতি মানে এত খুশি হয়েছে আল্লাহর প্রতি তাদের মধ্যে তাওহিদি চেতনা কত ছিল বাহন কে ফেরত দেওয়ার মর্মে। এত আমি বাহনটাকে মারপিট করব না পাওয়ার কারণে এখানে বান্দাকে মনে করতে হবে এটা ছিল আমার পরীক্ষা জিমানের পরীক্ষা ধারণ ধৈর্য ধারণ করে অত্যন্ত সুন্দর বলছিলেন আমরা পরে আপনাদের সামনে যা কিছু করছে তাই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 জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলিহাসাল্লামের সন্নাতে উদ্ভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন পরবর্তী অনুষ্ঠান বাংলায় সুপ্রিয় দর্শক শ্রোতা রতির সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা যে আলোচনার ধারাবাহিকতায় ছিলাম হাদিসের কাহিনী সম্মানিত আলোচক বৃন্দ আলোচনা করতে ছিলেন তিনি আসলে যে হাদিসটি আমাদের সামনে এসেছে যেটা আমরা শুনলাম আল্লাহ রাবুল আলমীর বান্দার তো কারণে যে কত খুশি হন সেটা আমরা একটা প্রমাণ পেলাম এই জায়গায় এ থেকে কি শিক্ষণীয় আমরা পাচ্ছি সেটা হচ্ছে দেখুন আমি বলেছেন যে বান্দা মখলুক মখলুক কেউ ভুলের ঊর্ধ্বে নয় আল্লাহ রাবুল আলম এক মাসুন রেখেছেন সেটা ভিন্ন কিন্তু কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয় এবং সে কবিরাগুনাও করতে পারে সাকিরাগুনাও করতে পারে তাই বলে সে যেন কখনো হতাশ না হয় যে আমি এতগুণা করে ফেললাম যেটা আমরা অনেক সময় আলোচনায় বলেছি যে এতগুণা করে ফেলেছি যার জন্য সে মসজিদে যেতে ভয় পায় দূরে থাকতো অন্য কিছু জি হজে যেতে ভয় পায় যে আমি গেলে আমার কোন গজব পড়ে কিন্তু না না না তার মধ্যে কাজ করে দেখুন ওই যে একশো ব্যক্তিকে দেশে ইসরায়েলের কাহিনব্বই খুন করার পরে একজনের কাছে গেলেন সে যখন শুনো বলে আর মিয়া তোমার কি তোবা আছে তোমাকে নিয়ে একশোটা পুরো করে দিল করে দিল কিন্তু তারপরে যখন গেলেও আরেকজনের কাছে বলছে না তোমার জন্য তোবা আছে তখন তাহলে এখান থেকে সুপ্রিয় দর্শক সুপ্রিয় ভাই বোন আমরা সবাই গুন এই কথা আমরা কেউ হলফ করে বলতে পারবো না এখানে একটা জিনিস বলার দরকার সেটা হচ্ছে তবা তো করবে কিন্তু তবা কিছু শর্ত আছে সেগুলো জন্য পূরণ করা হয় মুখে তবা করলে আমরা অন্যায় করেই থাকো তা কিন্তু হয় না খালে একদম আল্লাহর জন্য তার তবাটা যেন হয় মানে তবা ফিরে আসা অন্যায় কাজ যদি সেটা লিপ্ত আছে এটা পরিত্যক করতে হবে না তারপর চার নম্বর শর্ত হচ্ছে যে অবশ্যই যদি মানুষের হক হয় সেটা তাকে অবশ্যই ফেরত দিতে হবে তাকে ফেরো দিয়ে দিতে হবে আর পাঁচ নম্বর হচ্ছে যে জি তাহলে তাকে একটা ফেরত দিতে হবে পাঁচ নম্বর হচ্ছে তবর একটা সময় আছে প্রত্যেকটি মানুষের একটা সময় আর একটি সর্বব্যাপী সময় প্রত্যেক মানুষের সময় হচ্ছে যখন সে শেষ মুহূর্ত চলে আসে যখন সে গড় গড়া চলে আসে অর্থাৎ তবা শেষ মুহূর্তে কবুল হয় না কারণ সেই মুহূর্তে সে বুঝতে পারে আখেরাতে সন্ধিক্ষণে থাকে আল্লাহ তোমার একটা গ্রহণযোগ্য হবে না সুতরাং এই যে শেষ মুহূর্ত আরেকটি হচ্ছে সর্বব্যাপী শেষ মুহূর্ত তখন আর কোন তবাকবুল হবে না আল্লাহ পশ্চিম দিকে সূর্য উঠে যাবে পৃথিবীর অবস্থা পরিবর্তন হয়ে যাবে মানে এই যে নিজাম যে শৃঙ্খলা সে নষ্ট হবে তখন আর তবাক লাভ হবে না কারণ আলমুল তখন শেষ হয়ে যাচ্ছে আলমুল সাহায্যেই চলে মানুষ দৃশ্য হয়ে যাচ্ছে তখন আর এই না দেখেই ইমানের মূল্য সুতরাং এই তব এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত আমি অবশ্যই একমাত্র আসলে মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সবই ক্ষমা করে দিতে পারেন যদি হলে তৌবা করে শর্ত তবু করতো তবর শর্তগুলো শেখ বলেছেন খুব সুন্দর এখানে শেখ বলছিলেন যে একজন বন্ধু অনেক পাপ করে কিন্তু আমি ওই হাদিস বলতে চাচ্ছি কোন ব্যক্তিকে যদি অবৈধভাবে হত্যা করা একজন ব্যক্তিকে পৃথিবীর সকল মানুষ মিলে যদি একজন ব্যক্তিকে হত্যা করে কিন্তু হত্যাটা হলো অন্যায় শুধু পৃথিবীবাসী না আসমানের অধিবাসী যারা আছে সকলে মিলে একজন ব্যক্তি হত্যা করলো জামা আল্লাহ হত্যা করেছে একজনকে নয় বরং একশো জনকে তাহলে কত পাপ করেছে সবচেয়ে বড় কথা আল্লাহ বান্দার জন্য কতটুকু খুশি হন এই হাদিসের মধ্যে আর ফুটে উঠেছে ওই ব্যক্তি ওখানে আছে আগে তো দরবে না করতে পারেন আপনি কি বড় পাপি কোন চিন্তা নেই যদি খালি তো করেন ওই ব্যক্তি ওখানেই মারা গেছে অথচ রসল সাল আলী সাল্লাম বলছেন তখন আসমান থেকে ফেরস্তে চলে আসছে জান্নাতেরও দূরে সুরে যাও বান্দার জল্লালা কি করতে পারেন দেখো কোন দিকে গেছে দেখলো যে ওখানেই পড়ে আছে কিন্তু মেপে দেখা গেল যেদিকে যাচ্ছিল আল্লাহ যে খুশি হন এই হাদিসের লুকায়িত আছে এখানে আমি একটা ছোট্ট আয়তের অনুবাদ করবো আল্লাহর বলছেন মানামিলাম কুমানি জাহালা মূর্খতা বসত কেউ যদি এটা আমুল করে অতঃপর যদি এরপরে তৌবা করে এরপর আল্লাহ বলছেন ও আস্লাহা সংশোধন করে কোন দরবেশের কাছে গিয়ে পাগড়ি ধরে প্রাণ ধরে করতে হবে এরকম একটা টেন্ডেন্সি তাদের মধ্যে কাজ করে কিন্তু তওবা করার প্রকৃত স্বরূপটা একটু প্রকৃত স্বরূপটা হচ্ছে যে যে বান্দা মাঝখান থেকে আরেকজনকে নিয়ে ওসিরা বানিয়ে তার কাছে যেতে হবে জরুরত নেই ওস্তাদ যিনি থাকেন তিনি হয়তো তাকে রাস্তা দেখিয়ে দিতে পারেন এভাবে এতটুকু তুমি কি জানি বলে এখান থেকে তবা করো এগুলি করবে না করবে না করবে না এইভাবে সে করতে পারে তাকে শিখে করতে হবে আমি তার জন্য দোয়া করতে পারি আল্লাহ তাকে মাফ করে দাও কিন্তু এই গ্যারান্টি তো দিতে পারবো না আমার দোয়া সে মাফ পাবে আর তবে সে অন্যায় করেছে সে নিজের টা করতে আচ্ছা এখন বান্দাকে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে এইটা যে তাবলী আমরা পেয়েছি কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়াটা এটা কুফুরের একটা আলামত ইব্রাহিম আলীস্লা বলেছেন আল্লাহর সম্পর্কে সত্যিকার আল্লাহর মর্যাদা দিয়ে কেউ জানতে পারতো সে কখনো গুণা করত না এই জন্য যত বারে করে সে মূর্খই তাকে ধরা হবে এবং সে তাকে তবা করতে হবে এখানে হাদিস কিছু শব্দ আসছে যেটা প্রথমে জন্য বান্দা আমার সম্পর্কে যাহা ধারণা করে সেটার কাছে আমি অর্থাৎ তবা কারিও মনে করতে হবে তার পূর্ণপূর্ণ ফিলিংস থাকতে হবে এটা যে আমার তবা কবুল হচ্ছে আমি সত্যি কি অর্থে ছেড়ে দেবো আল্লাহ আমাকে কাছে নিচ্ছে দয়ার এবং তার দেখার সব দিক থেকে তিনি আমাদের সাথে আছেন কিন্তু দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন প্রমান বাক্য তবে এই যে বাক্য জন্য শিখিয়ে দিয়েছেন এই বাক্য উত্তম বাক্য আর নেই আস্তি সংক্ষিপ্ত সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর বাক্য হল আস্তে যদি কেউ মনে করেন এই বাক্যটা জানে না সেই করতে পারে না সাধারণ্ডলীকে ধন্যবাদ জ্ঞাপন করছি অত্যন্ত মনজ্ঞ আলোচনা আপনাদের সামনে উপহার দিলেন শুধু দর্শক শ্রোতা জীবন রবি রক্তিম বেশি অস্তাচল গামী সূর্যের মতো পশ্চিম দিগন্তে আজকে বসে গেছে সকলেরই আসন জীবনের শেষ মুহূর্তে আমরা করে আল্লাহ সুবাহ তিনি আমাদেরকে মাফ করে দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা আমরা এখানেই পরিসমাপ্ত করছি السلام عليكم ورحمة الله फिल्टार कर पानी विशुद्ध कर रक्त पवित्र कुरने अनेक बारिमुस जर्थात तुम्हारा नामज दओ जी सम्पद के विशुद्ध कर बर्तमान